আল্লাহ যা দিয়েছেন পৃথিবীর কেউ পারে না আমরা অনেক সময় নবীর সান দিতে গিয়া বলি আকাশের সহ্য যদি পারে নবী কেন পারবেন না মুনকান্নাকে যদি একসাথে কয়েকজনের কবরে সোয়াল জব করতে পারে নবী কেন পারবেন না আজরা যদি একসাথে পারবেন না হ্যাঁ তার পারেন সহ্যতা পারে না নবী যা পারেন মন পারে না নবী যা পারেন কিরামান তা না নবী যা পারেন আজরাইল তা করতে পারে না এটাই হলো নবীর সান আর মর্যাদা আমিন এই সুরান করলেন এই জবাব দেওয়ার জন্য নবীর সম্মান নবীর শ্রেষ্ঠত্ব দুনিয়া তো বেশি কেমতের মতো বেশি হবে দুই নম্বর তার সানুল্লাহ আসিমে রাসুলের চূড়ান্ত দুশন রসুলের কয়েকজন ছিল চূড়ান্ত দুঃমন যাদের বেপারে আল্লাহ রাবুল আলমিন বলেছেন খাতামীন আর না বুঝান আর না দেখান ওরা আর ইমানা সাবা উন আল আংম ওরা আর ইমান আনবে না হ্যাঁ নবী ওরা আর দুষ্ট এদের না দুষ্ট আল্লাহ কারণ আল্লাহ তো বলে দিয়েছেন ইমান আনবে না সুতরাং আল্লাহ তো না করে দিয়েছে ইমান আনবে না তোরা আনবে কেমনি কি আল্লাহ না করছে না তালামী রহমতুল্লা হিয় জবাব লিখেছেন আরুল জবাব এর মধ্যে উল্লেখ করেছেন আবার তফসির বয়ানুল কুলাম উল্লেখ করেছেন এর জবাব হলো একটা লোক ডাক্তারের কাছে গেল বলে ভাই আমার কেন জানে খাইলে বুকটা জলে আর গ্যাস বাইর দেখেন তো একটু কি ডাক্তার দাতা দিয়া তো মেশিন দিয়ে চেক করে আপনার তো গেস্টই তো আপনাকে ওষুধ দেওয়া হলো তবে সিগারেট খাইবেন না জাল খাইবেন না চা খাইবেন না তালে কিন্তু রোগ বাড়বে এখন এই রোগটা আগে খাইতো দশ কাপসা। ডাক্তার নিষেধ করার পরে আর একটু বেশি খায় তাহলে বলুন তো দেখি তার রোগ বাড়বে না কমবে এবার দেখা যাক না ব্যাধ না হয় ডাক্তারের কাছে গেছে আবার ডাক্তার বলল ভাই আপনার তো আলসার হয়ে গেছে সুতরাং ट गांजाओ खे खेत एक जाल बीच कारिच साथ खे नागामच खाय बोल तो देखिए गैस ट्रिका ना कम ब যা খায় ভূমি হয়ে যায় আর পেটে না পানি খাইলে পরে ডাক্তার পরীক্ষা করে আপনি আর বাঁচবেন না রোগ আর ভালো হবে না এই যে ডাক্তার না করে দিল রোগ আর ভালো হবে না এর জন্য দায়ী ডাক্তার না রুগী কোন কে ডাক্তার না করে দিছে আমার রোগ ভালোই ছাড়া সুতরাং আমার ভালো হবে কিভাবে দুষ্টটা কি ডাক্তারের না তার নিজের ঠিক কুফুর অহংকার অবাধ্যতার রূপ দিন দিন খালি বাড়ে আল্লাহ আয়াতিলেনা করোনা রূপ ধারণ করেছে আল্লাপ আল্লাহ প্রায় রেখে দিয়েছেন এই রোগ আর হবে না সুতরাং ওরা আর ইমান আনবে না এবার আপনারাই বলুন দোষী কি আল্লাহ না নিজে আরো দূরে কন যেহেতু তারা হত্য মানছে না দূরে কন্যা না আমার ওই আসিফনে ওয়াইল সে রাহমাতুল্লি আলমিনের ছেলে হই বাসে না তিনি এতেকাল করেছেন যে ঘুরার উপরে তিনি আরোহণ করতে পারতেন তার এন্ত্রের চোখ দিয়েও পানি বের হয়েছে মনে আঘাত লেগেছে এই অবস্থায় কাদের অপপ্রচার শুরু করেছে বিশেষ করে আসিম रसार कुरे एर आगे जानुन से करन, एक नम्बर कारण हईल कित सुरे व्यवसाय आस नहीं मन किस दादा ওরা কিন্তু নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে নবীর আমরা মানি নবীন ঠিক না ঠিক না যেমন আমাদের দেশে এমন সিস্টম এমন পদ্ধতি চালু আসেনি না নাই ওনাদের জোরে কোন আসেনি না নাই ফিরের গরো ঐ আসেনি এই যদি হয় প্রতিমন্ত্রী হয়েছেন একবার আমাদের ব্রাহ্মণ মারিয়ার তো ওনার বাপ একদিকে এক মক্কাল লয়া দাঁড়িয়েছে কোর্টে উনি আরেক দিকে দাঁড়িয়েছে বাপ একদিকে যুক্তি দেয় ছেলে আরেকদিকে দেয় শেষ পর্যন্ত দর্শের কাছে বলে দশ সাপ আমার কথাই সঠিক কারণ আমার আব্বার কথা গ্রহণযোগ্য হতে পারে না কারণ তিনি হইলেন কৃষকের মিষি সুতরাং আমি মিশি বুঝি তখন যশ সব পর্যন্ত হাসে নিলেন তো আলেমের গড় যদি আলেম হয় তার হওয়ার ডাবল বাভু আলেম সেলো আলেম কি বলেন টিক না পিরের ঘো যদি সম্পন্ন আরো যখন আসেনি না আমার সন্তানোর হতে পারে আল্লাহ না করোক যখন হতে পারে না আজর ঠাকুরের গরো কে হয়েছে না। এখন এই অবস্থায় আমাদের দেশে কিন্তু নিয়ম আছে পিরিয়ার ছেলে এখন সিগারেট খায় দিনের বেলা রমজান মাসে কারণ রমজান মাসে তো দিনের বেলা সিগারেট খাওয়ান শূন্য জোরেখান কি রমজান মাসে আবার দাঁড়িয়ে নাই না কিন্তু তার মুড়িদ আছে বাবা বাবা ফুলে দেখা যেরকম আসেনি না নাই এমন এই সিস্টেম যেহেতু আমাদের দেশে চালু আছে তো ওই দল এই ব্যবসায় দলে নবী আমার নবরতের মধ্যে যেমন কেউ শরিক হোক অংশীদারিত্ব গ্রহণ করো আমি আল্লাহ বদাস করি না আল্লাহর সঙ্গে যেমন শরিক করলে কালের নবীর নবরতের মধ্যে আর কাউকে অংশীদার স্থাপন করলে তার নবতের সংরক্ষণের জন্য তার বন্ধুর নবতের সংরক্ষণের জন্য ছেলেদেরকে আর এই নবুতের শরীর দ্বার বানাবার শুধু কি দেন নাই ছেলেগুলো সব নিয়ে আসছেন এক দুই নম্বর একটা কারণ যে যদি আমাদের দেশে আপনি যদি আলাপ করতেছেন একটা তো আলিম চালল না কেনা আরো ইরম না কয় না এখন এই যে আমাদের দেশে বলে এখন ইব্রাহিম আলী ইসলামের ছেলে ইসাহ এবং ইসমাইল নবী চাইতে বড় নবী ওনার ছেলে যদি বেঁচে থাকে নবী যে এই তো নাই উনি পাইবেন না সুতরাং অপর কাদেররা কিছু করবে যে উনি তো বড় নবী কিন্তু উনার একদম ছেলে নবী ওই চাললো না এই কথা করিয়া। সুযোগের মনে আঘাত দাও সে পৃথিবীর মানে আক্তার লা আবার মাত্র যার পৃথিবীরকে বিদায় হয়ে গেলে কোন আমার সামনে না। যার ছেলে নাই তার বংশ সিলসিলা থাকবে না সুতরাং উনি বিদায় হয়ে গেলে ওনার বংশে বাত্রী দেওয়ার মতো আর কেউ থাকবে না আল্লাহ রাবুল তার জবাবে এই সুরানাজিল করলেন হ্যাঁ নবী আমি আপনাকে কাউ দিলাম আল্লাহ রাবুল আলমিন তার জবাব দিলেন নবীকে সান্ত্বনা দিলেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আলমিন আপনার চেহারা বেতার দেখলে বরদাস করি না হ্যাঁ নবী समस्त माय कम्बर खुशी बार बार खुशी कर खुशी करा के खुशी करबुल बार बार आप आयात नादिल खुशी कर चेष्टा कर আগুনে জবাই পড়ে আমাকে খুশি করেছেন ছেলে কুরবানি ঝিয়া আমাকে খুশি করেছেন এইভাবে অনেক কাজ করেছেন আমাকে খুশি করার জন্যে আর আমি বারবার সুরায় ওয়াদ দোহানাজিল করি ওয়াদ দোহানাজিলহান হয় সুরাত হয় কোন সময় আল্লাহ রাবুল সুরত নুন কালামিনাজিল করেন আল্লাহ আব্বুল আহমিন বিভিন্ন সময় বিভিন্ন রসুলের চারার পশ বিভিন্নভাবে আল্লাহ রসুলকে খুশি করার জন্য চেষ্টা করেছেন অতএব আপনি চেরা মলিন করেন না এটা আমি সহ্য করি না এখন আল্লাহ বলেন দিলাম উল্লেখ করেছে এখানে কাউসার শব্দের অর্থ হইল আমি আপনাকে দিলাম খায় ওই জাতীয় নিয়ামত সার মর্যাদা আমি আপনাকে দান করলাম যার দুনিয়াতে আমি কোন দান করি নাই এবং পরকারে কোন দুনিয়ার কাউকে আমি আল্লাহ এই সম্মান দান করব না রাত ঠান্ডা তকবির ঠিক আছে ইমানের জোর কম সিলেটের মানুষের তকবির শাহজালাল এবং শিবাসালার সৈয়দ নাসির উদ্দিনের আল্লাহ আকবরের দণিতে গোরগোবিন্দের বিল্ডিং দোষা করে গেছে আর আপনার তকবির শুধু একটা মশা তো যাই তো ঠিক আর না হইলে জুরে একটা চকবির দিতে পারবেন আরো জুরে এখন পারবেন আকার জমিনজন আকার জমিন মুখরিত করে জুরে একটা চকবির দিতে পারবেন কিনা তোর এখন তাহলে এক শক্তি সমস্ত বুকে আন্ডাস জমা করেন আমি কইলে অ্যাটেম বোমার মতো সারবেন আসনের বলতেছিলাম আল্লাহ আমি আপনাকে অর্থ লেগেছে জোরেকন কয়টা আরো জোরেকন কয়টা চল্লিশটা সবটি বলুন তো সম্ভব না চল্লিশটা যদি বলতে যাই তিন দিন আমার দাওয়াত দেওয়ান লাগে জোরে তিন আমি আপনাকে দিলাম আর এক নম্বর হলো দুনিয়ার নিয়ামত ওই নিয়ামত দিলাম একটা টাকা দেখুন আমি আপনাকে রোব দিলাম এই রোব কিন্তু প্রভাব দান করি নাই সামান করেছে আল্লাহ রাস্তা এরিয়া পর্যন্ত যত বড় শক্তিশালী যত বড় বাহাদুর যত সাহসী লোক আসুক না কেন এই এরিয়ার ভিতরে আসলে রসুরের প্রভাবে তার অন্তর থর থর করে প্রাপত কonos Allah Allah এই প্রভাব ধারণ করেছিলেন আল্লাহ রসুল যেখানে বসে থাকে যত বড় বাহাদুর আসুক না কেন চরতর করে কাঁপতো কালাম বলেন রসুলের দরবারে বসে কোনো দিন আমরা চোখ তুলে তাকাতে পারতাম না আল্লাহ রেমন প্রভাব দিয়েছিলেন উনি বলা থাকলে বাহাদুর পর্যন্ত তরতর করে কাঁপতো এজন্যাস আল্লাহ বলেন এক নম্বর নিয়ামত হলো আমি আপনাকে রূপ দিলাম দুই নম্বর হলো জওয়ামিউল কিলাম আমি আপনাকে এমন কালাম দিলাম যেই কালাম কথা কম কিন্তু মাত্র চারটা কথা কিন্তু এই চার কথার ভিতরে তোমরা কিতাব এবং কোরআন শরীফে বিস্তারিতভাবে যা আলোচনা করা হয়েছে একটি আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে সব বলে দিয়েছে এমন কালাম আমি আপনাকে দান করলাম গেল দুই তিন নম্বর হলো নবী আমি আপনাকে দান করলাম আমি একদিন স্বপ্নে দেখি হলে সাহাবিরা আজকের রজনীতে আমি যা শবন দেখেছি তোমাদের সামনে তুলে ধরতে চাই আজ আদম আলী গীসালাম থেকে নিয়ে হাজার ঈশা আলী পর্যন্ত সমস্ত সাক্ষাৎ করেছে দেখি তিনজন উম্মত নিয়ে এসেছে কোনো পাক আমর দেখি একজন উম্মত নিয়ে এসেছে কোন পাক দেখলাম নাই উম্মত লই আসে কি উম্মত নাই উম্মত নাই हजार कड़ टा देखी लक्ष लक्ष उम्मत नहीं नबी आगे और उम्मत गो पीछे आसते संगे मुल्क আমার সঙ্গে সাক্ষাতের জন্যে তাদের পদ অন্ধকার হয়ে গেছে আমি কত পায়াকর হাজর মুসা আলী কি ছয় লক্ষ উম্মত নিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্যে আসতেছে রতুল বলেন তারা তো কামতের মাথে মুসা আলী কি আপনার মাথা মুবরার একটু ডান দিকে ঘুরানি ডান দিকে ঘুরা দেখে শুধু মানুষ মানুষ এত মানুষ দেখা যায় যে মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না আবার বলেন আমি আমার লক্ষ লক্ষ নয় অগণিত মানুষ ডাইনে বামে যা দেখলেন এই সমস্ত উম্মত হইলো আপনি নবীর আমার তো নবীর উম্মত বেশি না কম আরো আল্লা একশো বিশটা কাতার হবে এর মধ্যে আশি কাতার হলো উম্মতে মোহাম্মদি আর সমস্ত কয়েক মিল্লা কিলো মাত্র চল্লিশ কাতার আমি একা হইলাম আশি কাতার উম্মতের নবী আবার সুল্লাহ করেছেন আল্লাহ রসুল বলেন কেমতের মানে পর যত উম্মদ জান্নাতি হবে এর মধ্যে আমার উম্মদ হলো অর্ধেক আর সমস্ত নবী মিল্লা হইলো অর্ধেক দিলাম যে কে আমের মাঠে নয় শুধু এই দুনিয়াতে পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় আমার নাম জারি থাকবে তত জায়গায় আপনার নামও জারি থাকবে দেখেছে যে বাতাসের মধ্যে প্রতি মিনিটে মিনিটে একবার উচ্চারিত হয় রসুলের নামে সুবাহ আল্লাহ আসি রসুল কে বলেছে রসুলের ছেলে সন্তানের নাম থাকবে না আরো যেরকম ঠিকা তাকা দেখেন দাঁত শক্ত না নরম ঘুমাই গেছেন দাঁত শক্ত না নরম জিব্বা শক্ত না নরম দাঁত জিব্বা অসহায় কিনা রহমতুল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন টাকা দেখেন এই জিব্বাটা বত্রিশটা দাঁতের মাঝখানে অসহায় হয়ে আসিনি না নাই অন্ধে কন্যা আসিনি। বত্রিশটা দাঁতের মাঝখানে এমন অসহায় লল্ল স্লি কামড়ে বত্রিশটা দাঁত হইল জিব্বার পককে নাবি হককে পক্কে একটু বেশকম কময় আইতে দিদি হইলে কামড় না দেয় না বলে আমি কিন্তু ঠেলে নিলে না আপনি যদি কন বলে এই জিব্বা দাঁত তোর দুশ্মন কেলেকে ঠেলতে যাস দুঃখনের শিবার মধ্যে গুষ্ঠ আটকেছে তোর কি মনে রাখবে যেত না আবার কলমধ্যে সাথে যখন কথা কইতেছেন এমনি জিব্বা আবার সুযোগ ভাইয়া যখন যায়নি না যায় না জিব্বা কিন্তু দাঁতের উপকার করে আর দাঁত কেমন দুশ্মন উপকারের সময় তো কেউ ক্ষতি করে না কুত্তা দেনা। দেয় না যদি একটা আব্দি লাগে আর কিন্তু এত বড় দুশ্মন হওয়ার পরেও বত্রিশটা দাঁতের মাঝখানে জিপ বাড়া আর জীব বাবার অসহায় ঠিক তেমনি ভাবে আমরা দেখা যায় তাকায় দেখুন দাঁত মরার আগে এক একটা করে সব এক মার হয়ে যায় दे। ते दुर्बल देखा जाए बिलब हो गए सारा विश्व बहन कर किस नई बिल जो मजबूत हक जो शक्तिशाली हक एक दिन एक दिन दुलिस हक क्या पर्त जिंदा थक আর আল্লা রসুল বলেছেন আল্লাহ রসুল বলে কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার একটি বলবে তথাপি হুসেন আহমদ মাদনী আলাই কাপড়ের কাপড় নিয়ে, কোডের সামনে একবারে দদের সামনে দাঁড়াইয়া বলছিলেন কাপড়ের কাপড় নিয়ে এসেছি এই কেন মৃত্যুর পর্যন্ত আমার যা হক কথা বলার আমি বলতেই হবে তথাপি আমরা কোনদিন হক কথা বাদ দিতে পারি না যেরকম আরো যেরকম ঠিকা হ্যাঁ আমার হক থাকবে আর বাতিল ধ্বংস হবে যেরকম টিক না আরো যেরকম টিক্ষণা দ্বিতীয় হক আল্লাহ রসুলকে সান্তনা দিয়েছেন যদিও হক কিন্তু বাতিল দেখতে পারে না যেভাবে আলু সহ্য করতে পারে না সবে সহ্য করতে পারে না। পারে। এই পৃথিবী অন্ধকার রাত্রি অন্ধকার দিনে সূর্য উঠুক এটা সবে চায়নি আরো দোরে করি সায় সূর্যে সিং করে গরে ভিতরে ঢুকে এই সমস্ত আয়নি শুরু দুষ্টা না করেন বর্ডার দিয়ে যখন ব্যাগ করে মাল নাম চায়নি যে এই বর্ডার শুরু কাম যারা করে এরা কিন্তু আলু সহ্য করতে দুই নম্বর বুঝেন তো নাকি দুই নম্বর বুঝেননি দুই নম্বর বুঝেন তো খারাপ কাম যারা করে এরা আলু সহ্য করতে থাকলো নিভায় বাতি আর যেরকম আসেনিও নাই মনের বাতি বড় বাতি লি লাগে না লেমের বাতিল লাগে না বাতি টাকলে সহ্য করতে পারে না এই বাদুর আলো সহ্য করতে পারেনি আরো ধর এখন পারে কিন্তু এই বাদুর সহ্য করতে পারে না কারণটা কি হেজে কাম করে এটা এক নম্বর না দুই নম্বর আরো যখন আরেকবার আর কলার সরি বেড়িয়েছে এটা রহস্য আদর করব। না অন্ধকার আমি ফাঁকে এই কলার কলা কলা গুলো চুষে খেয়ে ফেলবো এটা আমার জন্য সুবিধা কি বলেন তিনি না ঠিক না আল্লাহ বলেন সার্বিক কল্যাণের দিকে লক্ষ্য করে অরে বাদুর তোর কথায় আটকায় রাখবো बदुरे इच्छार बिुदे सूर्य उठा दे सूर्य जो ऊपर दिखे उठे आस्ते आस्ते उठते पूर्णत सूर्य के पूर्णतः बादुर आटक अंधकार दूरीबत कर আসার সাথে আর এগুলা থাকতে পারে না অন্ধকার অন্ধকার দূরীভূত হবে কুকুর দূর হবে সিডি দূর হবে কুসংস্কার দূর হবে জাহিলিয়াতে বর্বরতা দূর হবে সব দূর এইভাবে পূর্ণতায় আমি আল্লাহ পৌঁছাই আমি আমার ইজ্জতের কথম বলি মক্কার কবের আপনাকে আটকেই রাখতে পারবে না এই মক্কার জমিনে আমি আপনাকে প্রতিষ্ঠিত করবো এতে কোন সন্দেহ নাই বাতিল এখন কেমনে উচ্চারিত হয় মা টা বলবো ঘুমাই গেছেন না বলবো নাকি কেমনে হয় দিছে। আমরা বিজ্ঞানীরা ওরই বলছে বাংলাদেশের আজান বাংলাদেশের সময়ে পাকিস্তানের সময়ে ব্যস্ক আছেন না নাই আরো যখন আসেনি সৌদি আরবের সময়ে ইন্দোনেশিয়ার সময়ে মালয়েশিয়ার সময়ে লন্ডন আমেরিকার সময়ে আরো যেরকম আছে তো এই যে সময়ের ব্যাসক্রম এতে করে দেখা গেছে বাংলাদেশের মিনারা যখন আজান দিল আসরের আজান দেয়নি আজান আরো যেরকম দেয়নি এই আজানের মধ্যে রসুলের নাম আসেনি আরো যেরকম আছে কিনা যাই না রামাতুললে আমির নামটা বাতাসের উপরে যায় এমনি বাতাসের আনন্দে আত্মহারা হয়ে যায় বাতাসের চুমাতে আর কয় তিনি বলেন আমাদের জন্যে রামা তরলে